নিকটে সবচেয়ে পছন্দনীয় স্থান হল মসজিদ বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় স্থান হল মসজিদ আর সবচেয়ে গৃহীত স্থান হল বাজার শাহেখ মুসলিম হাদিস নম্বর দুইশো অষ্টআশি হাইফেন বন্ধনের মধ্যে ছয়শো এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু হরে আবদুর রহমান বিন আদৌসি আল ইমানি রহ তিনি আল্লাহর সর্বাধিক তিনি আল্লাহর রসুলের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি তার কুনিয়াত অর্থাৎ ডাকনাম আবু হরেইরাহ হিসেবে বিখ্যাত এর কারণ হল যে তিনি বিড়াল নিয়ে খেলা করতেন ও কতকগুলি লোকের ছাগল চড়াতেন সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন অতপর তিনি চার বছর পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যে অতিবাহিত করেন তাই আল্লাহর রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম যেখানে অবস্থান করতেন তিনিও সেখানে থাকতেন আবু হরেেরল্লাহ তাল আনহু হাদিসের জ্ঞান লাভ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অসাধারণ চেষ্টা চালিয়েছিলেন এই কারণে তিনি নবী করিম সাল্লু আলহিহি আসাল্লামের কাছ থেকে প্রচুর জ্ঞান অর্জন করেন সাহাবিগণের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবির উপাধি লাভ করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচ হাজার তিনশো সন সাতান্ন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার প্রসিদ্ধ কবরস্থান আলবাকে তাকে দাফন করা হয় রবিউল্লাহ আনহ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক পৃথিবীর মধ্যে মসজিদগুলি হলো আল্লাহর জেকের এবাদত বা উপাসনা প্রতিষ্ঠিত করার স্থান আল্লাহর জেকের এবাদত বা উপাসনার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয় হল পাঁচ ওক্তের ফরজ নামাজ দুই মসজিদ সম্মান করা অপরিহার্য তাই সমস্ত মসজিদ পরিষ্কার এবং সুবাসিত করে রাখা অজীব এবং অপ্রীতিকর গন্ধ ও ময়লা পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করা যা এজ নয় তিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত স্থান হল সাধারণত বাজার কেননা সচরাচর বাজার হলো প্রতারণা ঠকাবাজি মিথ্যা শপথ ইত্যাদির জায়গা এবং আল্লাহর জিকির থেকে বিরত থাকার স্থান